আমারটা তো কুলি করে আমার খাবেন গুলি না আল্লাহ যে কোনো অবসর হয় আল্লাহে যায় মাহমুদ এই বহু সরকার একটা মানুষ আল্লাহ স্তরে যেতে চায় দিনের লাইন এসে কাজ করতে চায় কাদের যোগ্যতা অর্জন করতে চায় কাজ রাখছেন এগুলো তার মধ্যে এসে যাবে আল্লাহ থেকে সব জিনিসের সফলতার চরম বোঝা সব লাইনে ইমানের লাইনে আমল বৃদ্ধি প্রথম আছে এক নম্বর নবী না এমনি নমোলো সবাতে না সে গ্রাম উন্নয়ন সারা বছর সারাদি আদিবস না কিছু বেশিরভাগ রাত ইল্লা খাল্লাহ মানে বেশির অর্থ একটু আদেশ স্বপ্ন রাতের অর্ধেক অথবা এক তৃতীয়াংশ বাকি দুই তৃতীয়াংশ পরে অবশ্যই মেয়েরাজ থেকে পঁচাত্তর নম্বর আসলে তখন এ কাজ থাকবে কিন্তু সময় সময় শিথিল হয়ে সময় চব্বিশ নম্বর আগ থেকে কেমন লাইন করে আল্লাহ আল্লাহ নয় করতে বসে থাকবে গাছ এরকম তো অনেক বাড়ে ইমান তো বাড়বে লাইল ইমান বাড়বে কেমন লাইল ওরা ইমান বাড়বে কাজ হলো সত্য করে বাড়বে তারই আর তার কথা বলার স্থলীতা আসবে কথা বলে তা শক্তিশালী হবে জামুল দৈনিক ক্যামলের কারবে আল্লাহ থেকে আলাদা একটা শক্তি আর কালি শারীরিক শক্তি মানসিক শক্তি এমনকি আর্থিক সব অর্থ জল সব দিয়ে লোকের একটা ভারী কথা আপনার পুরোপুরান্ত হয়ে গেছে এখন নবীর করার থেকে ডাকি ডাকিলে বসো তো আব্দুল সাহেব ওরা না আল্লাহ তাহারকে সম্বোধন হে কামলিওয়ালা দোস্ত রাত্রি জাগরণ করুন রাত্রি জাগরণের সাধনার দ্বারাই এবং কথা বলার কর্তৃপরণ করার ধং শিক্ষা হয় কথা বলার কর্তৃপালন করার ঢং শিক্ষা হয় দুই নম্বর রাত্র জাগরণ করিয়া ধীরে ধীরে চিন্তা করিয়া বুঝিয়া বুঝিয়া স্পষ্ট ভাবে কুরা এখানে রাখো ধীরে ধীরে চিন্তা করিয়া করিয়া বুঝিয়া বুঝিয়া স্পষ্ট ভাবে পুরান করো আল্লাহ জিনিস <coughs> <coughs> কথাবার্তা অন্য সব চিন্তরে রিক্ষেপ করিয়া সব থেকে কর্তৃক হইয়া সব থেকে কর্তৃত্ব হইয়া সম্পর্ক কেটে এক আল্লাহ দিঘা একাগ্র এ মানে হলো আপনার প্রভু আল্লাহ এমন যে তিনি মাসিক মাগরে সমগ্র দেশকে আর যোগাইতেছেন তাদেরকে পালন করে দিয়েছেন প্রবল মাসে ইল্লা। আপনাকেও তিনি পালিবেন আপনি তাকেই আপনার কার্য সমাধাকারী ধার্য করিয়ালো হচ্ছে आलोचना मोटे कर জানাই না তাদেরকে মন্দ বলিবেন না ভদ্রভাবে মহৎভাবে তাদের আলোচনা পাচ্ছি নাম আপনার আর যারা ধর্মদ্রোহী অথচ আমি কেন তাদেরকে নাজ নিয়মের সঙ্গে পালন করিতেছি এ কথার চিন্তা চর্চা ছাড়িয়ে দেবেন কিছুদিন অল্প দিনের জন্য তাদের ভোগ করিবার সুযোগ দিই সদস্য বলেন যে চাল তিনি সমস্ত সমস্ত পরিস্থিতির মোকাবেলায় একটা ক্যামলায় আল্লাহু আকবার। আল্লাহর জন্য ছিল চুপ থাকেন চুপ থাকুন কেন যখন তিনি চুপ থাকতেন তখন চারটে বিষয় চিন্তা করতেন চারটা বিষয় ডাক্তার ভাইকের মধ্যে কে কোথায় আছে তার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ না করিয়া তার সঙ্গে শত্রুতা ভাব মনে পোষণ না করিয়া নিজের মধ্যে ধৈর্য সহনশীলতার গুণ কয়টা করিতে হইবে এই চিন্তা করিতে হইবে এই চিন্তা করার জন্য চুপচাপ দুই নকশয় এবং পুফারকে কোথায় দিনের ক্ষতি কোন দিক দিয়ে করিয়া বসে কে কোথায় দিনের ক্ষতি কোন দিক দিয়ে করিয়া সে সর্বদা চিন্তার দিয়া শত পঁচিশ টাকার ফুল নিজের মধ্যে তাতে কতটা মাল মশলা লাগবে সেটা পূর্ব হইতে একটা পরিকল্পনা চিন্তা করিতে এই চিন্তাও কোন মূল্য নাই কোন স্থায়ী আসু সভ্যকের কোন মূল্য নাই নিজের স্বার্থ নিজের অস্থায় অল্প আনন্দ আর আরাম বিলাস উপভোগের কোনো মূল্য নাই শান্তি কোনো মোরা কাবা এইগুলো থেকে আর তার বোন ছিল আটা। সত্যি আলোচনা শিল্পির থাকা আর আট নম্বরে আল্লাহ ভক্তে রাখেন না দু রাখেন ভেবে এভাবে চলছে এক বস্তু কাজু নামাজ এক বসলাস ও আল্লাহ তোমাদের কে রতুল ফাটাইছে শ্রেষ্ঠ রতুল তোমাদের অনুসরণ করা অনুসরণ আটটা কথা বিশ্বনবী বিশ্বনবীর নিঃসন্দেহ আমি এমন একজন বসু তোমাদেরকে পাঠাইছি সায়দ হবে সাক্ষী দিয়ে। আমি তাকে কঠিন ব্যাপার লাভ করছি আরো কথা আরো কথা শ্রেষ্ঠ রসুল পাঠিয়েছে শ্রেষ্ঠ গুণ দিয়ে কান দিয়ে দিয়ে দিল দিয়ে বিকেল দিয়ে তাবাকুল দিয়ে শবর দিয়ে তাবাকুল দিয়ে তোমরা তার সব ভুল অবাধ্য হলে তোমরা কিন্তু সর অবস্থা সম্ভব না বাবা যদিও ফেরানোর মতো দুবাই সুবাই দেখবান নবীর বারকাতে কিন্তু বলবা কেমন শাস্তি সহ্য কর মানবা না সাকাই খতাত তাকুন ইন দারা শীরা আস-সামাব ফাতরুল জিন কানা আল্লাহর পরিপূর্ণ হবে বলতে হবেই হবে কথা সেই আল্লাহ থেকে আসার দিলে রাতা গ্রহণ কর। এটা কিন্তু একটা না করবে না করবে না করলে কি হবে আর করলে কি হবে আল্লাহ হবে যাবে তা আল্লাহ মাল্লা হয়ে পর্যন্ত আল্লাহ নরমে গরমে কাটাইছে কিন্তু খুব ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে আল্লাহ বলছেন বিষ্টম্বরায় শ্রীর আল্লাহ ভালো করে আপনি কেমন লাইল করেন আপনা সুল্লাই রাত্রে তিন ভাগের দুই ভাগ কিছু কমিশাহ অনি অর্ধেক অসুল আপনি কেমন লাইল করেন আল্লাহ ভালো সাথে সাথে তা আবার অতাই ফা তুমিল্লা দিলাম আল্লাহ রাত নির আল্লাহর কাজ করে না এক তৃতীয় অর্ধেক করছে এগুলো নির্ধারণ করা কার কাজ আল্লাহ তোমরা এটাকে হিসাব করতে পারো না কষ্ট হয় ঠিক হব থাকলেও বারবার দেখা কষ্ট হয় আল্লাহ তালা কাছে তোমাদের কষ্ট দেখে শকুলটাকে প্রত্যাহার করা হইল তা মানে কি শকুল ফিরে তাহলে এখন আর অর্ধেকের শর্ত নাই শর্ত নাই কি সকাল মাথায় আসতে হবে রাত্রে বাজার তৃতীয়াংশ দ্বিতীয় শীতের কিন্তু ছুটিয়েছে কামলায় খালি নন্দন বসে থাকি হার আল্লাহ এর বলতেছে মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে যাবে নানান অবস্থার সম্মুখীন হবে হবে সবচেয়ে থাকে ভালো করে একদিন একদম সফল করবে يَطْغَوْنَ فِي قَوْلِ اللَّهِ اللَّهَ عَزَّ وَجَلَّ حَلَالٌ وَحَرَامٌ سُنَّةُ الرَّسُولِ وَتَشَايِكُهَ كَذلك সব সময় জিগিবো নবী জিগিবো সব সময় জিগিবো এলিম জিগিবো তুলি الله ایک দল লোক জিহাদ করবে কত করবে আপনাদের সামনে আমি গ্রন্থ লোড গ্রন্থ লাইজ আটক আগে লাগবে মাল খরচ করতে হবে খরচ দেখা তো দিতে হবে আর না হলেও মা বাবুর দুই বাচ্চারা গরিবদের একা দেখা গুরুজনদের প্রতিবেশীর একা দেখতে হবে মাল খরচ দিতে হবে মাল খরচ করলে কি হবে আল্লাহকে করতে হবে আল্লাহরে খরচ তবে এই কাম করলে তোমাদের মরের আগে তোমাদের কল্যাণের জিনিস তোমাদের কথা পৌঁছে যাবে আগে ভোগ করে দেয় দিস নগদে দেওয়া আর ও আর এস থেকে ওষুধ করে দেওয়া শ্রীমদি কোন দেওয়ালো নগদ উচিতা এটা সিদ্ধিলে উচিত করা আল্লাহ আসা পুরো করলে আল্লাহ দেব সব বেশি নাকি সমস্যা আসতে সব কে আল্লাহ আল্লাহ আপনি আমার এক কুড়ি টাকা দিলে আর পঞ্চাশ টাকা দান করেন তার আল্লাহ বিশ্বাস না আর যারা গভীর মুসলমান যদি আমার এবারের সমস্যা দূর হয় তাহলে আমি থাকব দেবো তোমরা কেন লিখে করতে গেলে পড়লে জিগে পড়লে না সত্য গেল কি সময়শীল কেমন করে দিলাম ছুটি করে দিলাম আজকে আমার খুলেছিলাম কিনে ছুটি চরম আল্লাহ তাহলে আমাদেরকে আপনার দু তিনজন মজা করা